আনাস রাজিয়াল্লাহ তালান্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন তার সামনে অথবা ডানে থুথু নিক্ষেপ না করে বরং তার বামে অথবা বাম পায়ের নিচে ফেলে